সুপ্রিয় দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সে বিষয়টি হচ্ছে গত দশক বলতে আমরা বুঝাচ্ছি দুই থেকে আরম্ভ করে দুই পর্যন্ত এই দশকে আমরা গোটা পৃথিবী মূলত অনেকগুলো ভাইরাস অনেকগুলো মহামারী আমরা লক্ষ্য করে আসছি অনেকগুলো মহামারীর সাথে আমরা পরিচিত হতে পেরেছি আমাদের এই পরিচয় হওয়ার বিষয়টি অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমি এমনটি বুঝাচ্ছি না বা এই পরিচয় হওয়ার কারণে আমাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে এটা আমরা বুঝাচ্ছি না বরং এই মহামারী আমাদের মাঝে বা এই ধরনের ব্যাধি আমাদের মাঝে আসার কারণ এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআ আল্লাহ কারণ এভাবে নতুন নতুন বিভিন্ন অসুস্থতা ব্যাধি ভাইরাস আমাদের মানুষদের মধ্যে কেন ব্যাপকতা লাভ করছে আমরা কি সেই বিষয়টি একটু খতিয়ে দেখছি না একটু বিবেচনা করার দরকার নেই নাকি আসলে একটি ভাইরাস আসবে আবার সেটাকে আমরা নামকরণ করব নামকরণ করার মাধ্যমে মনে হচ্ছে যেন এমনটা আমরা বোঝাচ্ছি যে মানে একটা নামকরণ করলাম একটু নতুন কিছু পরিচিত হলাম আমরা কিছুটা খুশি কিছুটা আনন্দিত হলাম ব্যাপারটি এমন নয় বরং প্রত্যেকটি অবস্থায় আমাদেরকে সতর্ক করে যাচ্ছে আমাদেরকে সচেতন করছে আমাদেরকে জানিয়ে যাচ্ছে যে তোমরা যে অবস্থায় আছো সেটি তোমাদের জন্য কল্যাণকর নয় তোমাদের জন্য সেটি কোনোভাবেই সংগত বৈধ নয় তাই হাদিস দিয়ে শুরু করবোটিম তার মুস্ত তিনি রাহমুল্লাহআলা হাসান বলেছেন আবদুল্লাহ তিনি বলেন আকবাল আলী রাসুল্লাহ সাল্লা একদিন রসুল্লাম আমাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন আমাদের দিকে মনোনিবেশ করলেন ফকআল মার্শাল মোহাজির সাল্লা মোহাজের দিকে লক্ষ্য করে বললেন হে মহাজিরের দল মহাজের গোষ্ঠী যদি পাঁচটি বিষয়ে তোমরা কোনোভাবে সম্পৃক্ত হয়ে যাও কোনোভাবে যদি তোমরা এগুলোর মাধ্যমে আক্রান্ত হও বা এগুলোর সাথে নিজেদেরকে ব্যস্ত করো এখানে পাঁচটি অপরাধের কথা পাঁচটি অবস্থার কথা উল্লেখ করেছেন পাঁচটি অবস্থার যদি তোমরা মুখোমুখি হও তাহলে তোমাদের জন্য পাঁচটি শাস্তিও যখনই কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা খারাপ কাজ ব্যাপকতা লাভ করবে এমন ভাবে যে তারা প্রকাশ্যে অপকর্মে খারাপ কাজে বিচারে লিপ্ত হবে إلا فشى فيه المتعون ولا وجع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا تحلّي تادر मध्ये ব্যাপক ভাবে মহামারী বিস্তার লাভ করবে এবং এমন ধরনের ব্যাধি এমন ধরনের ভাইরাস তাদের মধ্যে আসবে যেগুলো لم تكن مضت في أسلافهم الذين مضوا তাদের পূর্ববর্তী পূর্বশুরি যা ছিল অর্থাৎ তাদের আগে যারা পূর্বপুরুষ ছিল তাদের মধ্যে যেই ধরনের ভাইরাস অথবা আসেনি এই ধরনের ব্যাধিতে তারা আক্রমণ হবে কি বুঝতে পারলাম রেহাদিস থেকে বুঝতে পেরেছি যে যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে ব্যবিচার অস্থিরতা খারাপ কাজ কুকর্ম এগুলো ব্যাপকতা লাভ করে তাহলে সেই সম্প্রদায়ে ব্যাপক মহামারী এবং এমন কিছু ভাইরাস অথবা ব্যাধির মাধ্যমে তার আক্রান্ত হবে যে ব্যাধি পূর্বে কেউ জানেনি বা কেউ এই ব্যাধিতে আক্রান্ত হয়নি আসুন হাদিসের পরের অংশটুকু জেনে নিই এরপর বিস্তারিত কিছু কথা বলব বলেন আর যদি তারা তাদের ওজন কম করে মাপের মধ্যে হের করে খামখিয়ালি করে কম বেশি করে ইল্লা উখেজুবি সিদ্ধাত আলাই হিম তাহলে আল্লাহাবুল আলমিন তাদেরকে মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি মাপের মধ্যে কোনো না কোনোভাবে ব্যতিক্রম করে আল্লাহ রাবুল্লাহামিন তিনটি শাস্তি দিবেন একটি হচ্ছে তাদেরকে আল্লাহ সুবাহ তালা বড়ো ধরনের দুর্ভিক্ষের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহামিন শাস্তি দেবেন এবং তাদেরকে তাদের যে দ্রব্যমূল্য রয়েছে এই দ্রব্যমূল্যের মধ্যে তাদের অভাব এবং ঘাটতি দিয়ে দিবেন এটি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে যাবে যদি আমরা ব্যাপক ভাবে আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে যদি আমরা আমাদের ওজন যে ওজন রয়েছে ওজনে অথবা পরিমানে যদি আমরা কম বেশি করি তাহলে আল্লাহ রবুল পক্ষ থেকে একটি শাস্তি আল্লাহ রসুল সাল্লাহ্লাম করে দিয়েছেন জাকাত দিতে মানে গড়িমসি করে ইনি উল কত মিনাসম তাহলে আসমান থেকে তাদের বৃষ্টি বর্ষণ নিষেধ করে দেওয়া হবে বৃষ্টি বর্ষণ করা হবে না অর্থাৎ তারা খরা এবং অনাবৃষ্টিতে তারা বিপদগ্রস্ত হবে শাস্তির মুখোমুখি হবে যদি নির্দিষ্ট ভাবে নিষেধ করে দিতেন বৃষ্টি অবতীর্ণ করতেন না চার নম্বর যে পয়েন্টটি সেটি হল ওয়ালা মিয়ানি ওয়াহুলিহি যদি তারা আল্লাহ এবং তার রাসুলের সাথে তাদের অঙ্গীকার রয়েছে অন্যদের পক্ষ থেকে সেটা অন্য জাতির পক্ষ থেকে হতে পারে বা তাদের দুশ্মন যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপর বিজয় করে দিবেন এবং তারা তাদের হাতের মধ্যে যা আছে তাদের সম্পদ অথবা তাদের শক্তি বা তাদের ক্ষমতা সবটাই তারা গ্রহণ করে নেবে। এরপরে যদি তাদের ইমামগণ তাদের শাসকগণ আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফসলা না করে এবং আল্লাহ তারা যা করেছেন সেখান থেকে তারা যদি তাদের বিচার ফেসলার জন্য তারা এখতিয়ার না করে বিধানগুলো গ্রহণ না করে বিদ্বেষ বিরোধ আল্লাহর আলমিন ঢেলে দিবেন ফলে পরস্পর পরস্পরের প্রতি বিরোধী হয়ে যাবে এবং পরস্পরের মধ্যে একটা আহ বিরোধিতা ও হত্যা শুরু হবে এই হাদিসের মধ্যে আমরা পাঁচটি বিষয় জানতে পেরেছি रसोल्ला क्या उल्लेख कर गत दशक के बेसभागो आज के सुनते गत दशक शुरूते जो जानते पेख बार्ड फ्लू शुरू होरपर नाइरस शुरू होता है এরপরে এইডস এর কথা শোনা গিয়েছে এরপরে নতুন গিয়েছে তারপর এখন করোনা শোনা গিয়েছে চীন থেকে এর কারণ কি এ ধরনের ভাইরাসের মাধ্যমে মানুষ কেন আক্রান্ত হচ্ছে বা কেন মানে মানব সমাজ আহ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণটা কি কয়েকদিন পর পরই আমাদেরকে ভাইরাস এ ভাইরাস ওই ভাইরাস সে ভাইরাস এর কারণটা কি একটাই কারণ সেটা হচ্ছে আসলেই ব্যাপকতা লাভ করেছে আমাদের মাঝে অস্থিরতা আজকে যেনা যেনচারের অবস্থা এমন হয়েছে যে সমাজের মধ্যে আমরা এর মানে বাস্তবতা যদি দেখি তাহলে আমরা বলবো যে আসলে মানুষের সমাজ এমন হতে পারে না মানুষের সমাজের যে বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য আমরা ঢিঙ্গিয়ে গিয়ে আমার আমরা এমন এক সমাজের দিকে চলে যাচ্ছি যেটা পশুর সমাজ হতে পারে এটা বন্য সমাজ হতে পারে তাই এই বিষয়গুলো আমাদের বিবেচনা আনা দরকার যদি বিবেচনা না আসে তাহলে আল্লাহ হবুল আলমীর পক্ষ থেকে এই ধরনের আজাবের আমাদেরকে মুখোমুখি হতে হবে আমরা শুধু মানসিক সস্তিতি থাকলে চলবে না দেখা আমরা তো আহ আল্লাহর উপর ইমান এনেছি সুতরাং এটাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু আমাদের সমাজে আমাদের আশেপাশে কি হচ্ছে কি ধরনের অপকর্ম চলছে সে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফলে আল্লাহ সুবাহ বলেন যখনই তোমাদেরকে কোন মুসিব আক্রান্ত করে তোমরা কোন মুসিবতের মুখোমুখি হও তখন তোমরা এই কথা প্রশ্ন করো জিজ্ঞেস করো যে আন্না হায় কোথেকে এই মুসিবত আমাদের বিপদের কারণ কি আমরা তো ইমানদার আমরা তো আল্লাহর সুতরাং কেন আমাদের উপর এই মুসিবত তখন আমরা এই প্রশ্ন উত্থাপন করি আল্লাহ আপনি আপনি তাদেরকে বলে দিন এটি হচ্ছে তোমাদের নিজেদের পক্ষ থেকেই আই বিশ্বভাবে জুনু বিখম এটি তোমাদের অপরাধের কারণে তোমাদের পক্ষ থেকেই হচ্ছে ইন্নাকুল কাদির আল্লাহ সুবাহনতালা সব কিছুর উপর ক্ষমতা বান অন্যতের মধ্যে আল্লাহ সুবাহ যা মুসিবত তোমাদেরকে পায় না কেন সবটাই তোমাদের হাতের কামাই তোমাদের কর্মের কারণে মুসিবত তোমাদেরকে আক্রান্ত করছে ও আফু আন কাসির তবে তোমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি ও ইয়া আফু আন কাসির আল্লাহ রাবুল্লাহ তোমাদের অনেক অপরাধ অনেক গুনা অনেক মানে তোমাদের পাপাচারকে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দিচ্ছেন অন্য হাতের মধ্যে আল্লাহ সুহাত বলেন নাস তাদের হাতের মাধ্যমে যা কর্ম করেছে যা কামিয়েছে তার কারণেই হচ্ছে যাতে করে তারা যে কাজ করেছে তার কিছু অংশ আল্লাহ রব তাদেরকে আস্বাদন করাতে পারেন তাদেরকে বুঝাতে পারেন তারা বুঝতে পারে যে আমার আমাদের কর্ম হচ্ছে এটি আমাদের কর্ম থেকে আমরা এটি পেয়েছি আর নিজেরা যাতে করে এই অবস্থা থেকে ফিরে আসতে পারে প্রত্যাবর্তন করতে পারে সুপ্রিয় দর্শক দীর্ণেরা আমরা যারা ইবানদা বান এই ভাইরাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের নিজেদের ইবান পর্যালোচনা করতে হবে আমাদের ইমানের দাবি কেই নয় যে আমাদের সমাজের মধ্যে যে ব্যাপকভাবে অস্থিরতা ছেড়ে যাচ্ছে আমরা সেই অশীলতা থেকে ফিরে এসে মানুষদেরকে আমরা সত্যিকার নৈতিক যে অবক্ষয় হয়েছে অবক্ষয় দিকে টেনে এনে তাদেরকে নৈতিকতার দিকে আদর্শিকতার দিকে তাদেরকে নিয়ে আসতে পারি না এক্ষেত্রে আমরা পরস্পরকে পরস্পর উপদেশ দিতে পারি না যারা দায়িত্বশীল রয়েছেন যাদের কাছে কর্তৃত্ব ক্ষমতা রয়েছে তাদের কাছেও এই কথা বলবো। আসুন মানুষদেরকে বলগাহীনভাবে ছেড়ে না দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করুন অশ্লীলতা সমাজ থেকে দূর করার জন্য চেষ্টা করুন আল্লা এই আল্লাহ দিচ্ছেন সেখান থেকে যদি তাহলে আমাদেরকে জানতে হবে যে সত্যিকার নৈতিক যে অবক্ষয়গুলো হচ্ছে এগুলো কারণগুলো বের করতে হবে একটি দুটি নয় অসংখ্য কারণ সমস্ত কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি সেটা হচ্ছে এই আজকে আমাদের অশ্লীলতার ব্যাপকতার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের মধ্যে ব্যাপকভাবে অশ্লীরতার প্রচার প্রসার করা করছে। দর্শক আপনার যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রকাশ বিভিন্ন কিছু পোস্ট করছেন অশ্লিরতা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সোশ্যাল মিডিয়া যে সমস্ত দায়িত্বশীল কর্তৃত্ব যাদের রয়েছে তাদের উপরও একটা আমাদের দাবি থাকবে সেটা হচ্ছে এই যে আপনারা সত্যিকার ভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করুন যাতে করে আমাদের যুবক সমাজ আমাদের তরুণ সমাজ সেখাতে পদভরাষ্ট্র বিভ্রান্ত না হয় তারা সত্যিকার আলোর দিশা পেতে পারে এবং নৈতিক বক্ষ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে নিজেদেরকে পবিত্র রাখতে পারে আল্লাহ সুতরা আমাদের সবাইকে তৌফিক দান করুন আর এই ক্ষেত্রে আল্লাহ রসুলসাল আলীউসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম থেকে আব্দুল রহমানিম আউফরদ্দি আল্লাহতআ মন্না করেন তিনি বলেন যখন তোমরা জানতে পারবে কোন ভূখণ্ডে কোনো জনপদে বড় ধরনের কোন মহামারী আক্রান্ত হয়েছে তোমরা সেই জনপদে নিজেরা যাবে না এবং সেই জনপদ থেকেও তোমরা বের হবে না সেই জনপদ থেকেও তোমরা বের হবে না আ রাসুল সাল্লা ইসলাম যে নির্দেশগুলো দিয়েছেন আজকে সেই নির্দেশগুলোই তারা পালন করছে আর তাদের এই ভাইরাসগুলোর কারণ হিসেবে তারা জানতে পেরেছে ইতিমধ্যেই তাদের কাছে স্পষ্ট হয়েছে যে অবৈধ যে সমস্ত প্রাণী বিশেষ করে ইসলামী শরীরের মধ্যে যেগুলোকে হারা নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর ব্যাপকভাবে তারা হার করতো এবং ব্যাপকভাবে সেগুলো লেনদেন বেচা তাদের মধ্যে ছিল সেগুলো থেকেই মূলত এই মানুষের মধ্যে প্রসার লাভ করেছে। তাই আমরা এখানেও সতর্ক করে দিতে চাই ইসলাম কোনো প্রাণীকে যদি হারাম করে থাকে বন্ধুগণ জেনে জানতে হবে অবশ্যই ইসলাম কোন না কোন কারণে এই প্রাণীকে হারাম করেছে আপনি বিড়াল আপনি ইঁদুর তারপরে বিভিন্ন বন্য প্রাণী হিংস্র প্রাণী যেগুলো রয়েছে শুকর এগুলো মানে আহার করবেন এগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সাথে আপনার উঠা বসা করবেন তাহলে অবশ্যই আরো ব্যাপকতা লাভ করবে এর মাধ্যমে আপনি শুধু আক্রান্ত হবেন তা নয় বরং আপনার মাধ্যমে মুসলিম সমাজও ব্যাপকভাবে আক্রান্ত হবে ক্ষতিগ্রস্ত হবে তাই সবাইকে অনুরোধ করবো এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং এই ধরনের ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে আহ তাদের থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য সত্যিকারভাবে নিজেরা দূরে থাকার জন্য চেষ্টা করুন আল্লাহ সুবাহা তোমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে ধ্বংস দিকে ঠেলে দিও না সুতরাং কোনোভাবেই যা যে সমস্ত অঞ্চল ভাইরাস আক্রান্ত হয়েছে প্রমাণিত হয়েছে সে সমস্ত অঞ্চল থেকে নিজেরা নিজেদেরকে বিরত রাখুন দূরে থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত